আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসাইতুসালাম আলিয়া সাইদিয়া ইউল মুসলীন ও আল্লাহ সাবিহাজন সুপ্রিয় দর্শক আসসালাম আলিকুম আরহামুল্লাহ বরাকাতু পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে জীবনের রং অনুষ্ঠানে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে সুস্থ এবং ভালো রয়েছেন জীবনের রং অনুষ্ঠানের মাধ্যমে আমরা আকাশের রং ধনুর মতো আমাদের জীবনের বিভিন্ন রঙগুলোকে বের করে আনতে চাই মহান রবুল আলমীন আমাদের জীবনকে বিভিন্ন রঙে সাজিয়েছেন আমাদের অনুভূতিকে বিভিন্ন বর্ণে সাজিয়েছেন সে রঙ এবং সে বর্ণগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে মার্জিত পরিশীলিতভাবে রাখা সেটা আমাদের দায়িত্ব তেমনই একটি রঙের কথা আমরা আলোচনা করেছি আগের পর্বগুলোতে সেটা হল ভালোবাসা আল্লাহ আমাদের জীবনটাকে ভালোবাসাময় করেছেন আমাদের অন্তরে ভালোবাসার অনুভূতি দান করেছেন প্রেম দান করেছেন আমরা আলোচনা করেছি যে আমাদের ভালোবাসাগুলো বিভিন্ন রকমের হয় বিভিন্ন রঙের হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ ভালোবাসা হল ডিভাইন লাভ যেটা আমরা আল্লাহর জন্য নিবেদন করি যেটা আমরা আমাদের রাসুলের প্রতি নিবেদন করি এরপর আমরা ফ্যামিলি লাভ সম্পর্কে আলোচনা করেছি আমাদের স্ত্রী আমাদের সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা থাকে এরপর আমরা ব্রাদারলি লাভের কথা বলেছি যেটা সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা আজকে আমরা আলোচনা করতে চেষ্টা করবো রোমান্টিক লাভ মানুষের জীবনে আরেক ধরনের ভালোবাসা আছে যেটাকে আমরা রোমান্টিক লাভ বলে আখ্যায়িত করে থাকি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা এই রোমান্টিক লাভটি কেমন হওয়া উচিত সেটা কতটুকু বৈধ কতটুকু অবৈধ কতটুকু পরিচ্ছন্ন কতটুকু নোংরা এবং অপরিচ্ছন্ন বিষয়গুলোকে কয়েকটি পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে রোমান্স কিংবা রোমান্টিক লাভ বলতে আমরা কী বুঝি আমরা যখন এই বিষয়ে যারা ভাষা তথ্যবিদ তারা এই শব্দগুলোর যে ডেফিনেশান এবং অর্থ বলেছেন সেদিকে একটু লক্ষ্য করব যেমন আমরা দেখি যে ডিকশনারিতে আছে রোমান্স ইজ দ্য এক্সপ্রেসিভ ফিলিং লাভ যে অন্য মানুষের প্রতি একটি আবেগময় প্রকাশ একটি অনুভূতি কে বলা হয় যার সাথে ভালোবাসা যুক্ত থাকে সেটা হলো রোমান্স এবং রোমান্টিক লাভ বিশেষত নর এবং নারীর মধ্যে যে সম্পর্কটি আছে সেটার ক্ষেত্রেই রোমান্টিক লাভটি ব্যবহৃত হয় এবং এটা ন্যাচারাল এবং স্বাভাবিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারীর মধ্যে একটা অ্যাট্রাকশন এবং একটা আকর্ষণ তৈরি করেছে একটা ভালোবাসা তৈরি করেছে এটা কখনো খুব তাড়াতাড়ি হয় আকস্মিকভাবে হয় गोती लाव, लाव जे जा आर कख धीर ग सृष्टि है ये रोमांटिक लाभ ये लाभट सम्पर्म दृष्टिभंगी की आगे एक देखी जो विभिन्न समय मानवजाति आल्ला जखे सृष्टि कर तक रोमांटिक लाभटी चीन हमें जी आल्ला तला प्रथम मानस हिसाब हजरत आदम आलिस्लम के सृष्टि करित्व अनुभव कर तखने तर वाम पजर थे হজরত হাওয়াকে তৈরি করেছেন তার স্ত্রী তার সহধর্মিনীকে তৈরি করেছেন তখন আমরা কি দেখেছি হজরত আদম আলাই ইসলাম যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার পাশে আরেকটি মানবী তখন তার প্রতি তিনি আকর্ষণ অনুভব করেছেন হজরত আদম তার স্ত্রী হাওয়ার প্রতি অনুভব করেছেন আকর্ষণ এই যে আকর্ষণ অনুভব করেছেন এক ধরনের ভালোবাসা অনুভব করেছেন সেটাই রোমান্টিক লাভের একটা ইতিহাসের সূচনা এবং যুগে যুগে এই ভালোবাসা নারী এবং পুরুষের মধ্যে ছিল এই ভালোবাসা কখনও সেটা পবিত্র থাকে আবার কখনও সেটা অপবিত্র পর্যায়ে চলে যায় প্রাচীন গ্রিকেরা বলতো যে রোমান্টিক লাভটাকে তারা ব্যাখ্যা করতো যে ম্যাডনেস অফ গডস যে ঈশ্বরদের একটা পাগলামি উন্মাদনা তাহলে ভালোবাসাকে রোমান্টিক লাভকে তারা একটা উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেছে আমরা দেখি যে ইংলিশ নভেলিস্ট এবং রাইটার যিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন তিনি শেক্সপিয়ার তিনি বলেছেন যে এই লাভটা হলো কি লাভ ইজ লাইন এটা অন্ধ লাভ আর কান সি তার ভাষায় যিনি ভালোবাসেন যিনি প্রেমিক তিনি দেখতে পান না তাহলে ভালোবাসাটা এমন একটি ফিলিংস এবং অনুভূতি যেটা মানুষের দৃষ্টি ভঙ্গিকে চিন্তা চেতনাকে এমনকি তার যুক্তি ভোটটাকে আবৃত করে রাখে আর এই আবৃত করে রাখার কারণে সে দেখতে পায় না কোনটা ভালো মন্দও বিশ্লেষণ করার ক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে এবং কখনও কখনও দেখা যায় সে এমন কিছু কাজ করে বসে যেটাকে অন্যান্যরা পাগলামি বলে আখ্যায়িত করে তবে এটা সব সময় খুব প্রশংসনীয় থাকবে তা নয় কখনও এটা খুবই ঘৃণিত খুবই অপ্রশংসনীয় হয়ে যায় এর আমরা আরও দেখি যে লাভ সম্পর্কে বিভিন্ন মতামত আছে অ্যারিস্টেটল যিনি অত্যন্ত গ্রিক দর্শনের বিখ্যাত ব্যক্তিত্ব তার দৃষ্টিতে লাভ ইজ কম্পোজ অফ সিঙ্গল সোল ইনহ বডিজ লাভটা কি করে ভালোবাসা রোমান্টিক ভালোবাসার মাধ্যমে যে দুটা শরীরকে একটি আত্মায় রূপান্তরিত করে যেন একটি আত্মা দুটি শরীরে বাস করে আমরা আগের কোন এক পর্বে আলোচনা করেছিলাম মুসলিম দার্শনিক ইমাম ইবনে হাজম আলদুলুসি তিনিও ভালোবাসার একটা থিওরি দিয়েছেন তার গ্রন্থ আজাহারাতে তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহতলা আমাদের আত্মাটাকে গোলাকৃতির সৃষ্টি করেছেন একটি বলের মতো বলকে যেমন দ্বিখণ্ডিত করা যায় এবং দুই পাশে চলে যায় তেমনিভাবে আমাদের আত্মাটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এটিকে দুইটি ভাগে বিভক্ত করেছেন তখন একটি ভাগ একটি বড়িতে রাখা হয়েছে আরেকটি ভাগ আরেকটি বড়িতে রাখা হয়েছে এক শরীরে এক দেহে ওই বলের একটি অংশ রয়েছে আরেক দেহে বলের আরেকটি অংশ রয়েছে এজন্য যখন এই দেহটি অর্ধেক আত্মা নিয়ে সে খুঁজতে থাকে তার অপর অংশটিকে আর এভাবে একটা রোমান্টিক লাভ তৈরি হয় এবং এক পর্যায়ে সেটা পরিণতিতে পৌঁছে এবং দুটি প্রাণ মিলে দুটি অংশ মিলে একটি প্রাণে রূপান্তরিত হয় এটি স্টেটলি ভাষায় যে এটা হলো দুটি বডি একটি সোল একটি আত্মা এবং দুটি দেহ এভাবেই রূপান্তরিত হয় সার্বিকভাবে আমরা যে লাভ বা রোমান্টিক লাভ সম্পর্কে জানলাম এই লাভটা কখনও একটা প্রশংসনীয় পর্যায়ে থাকে যখন একজন মানব কোনো মানবীর প্রতি আকর্ষণ অনুভব করে হয়তো তার প্রশংসা শোনার কারণে অথবা তাকে হুট করে এক নজর দেখার কারণে তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় এতটুকু পর্যায়ে এটাতে কোনো নিন্দনীয় কিছু নেই কিন্তু সেটাকে যখন আরও বেশি অগ্রসর করবে এবং সেটা शारिक पर चले जा वैवाहिक को बंधन छाड़ा तक से घृणित इस इसलमेट अपछंदन देखी इसलम जाते जो भलोबाशा मानुष के अन्या पथे धाबित करते नारथे धाबित ना करते रोमांचे पवित्रता जन अपवित्रत्यवसित होते किस विधि विधान आरप कर प्रथम देखी क्यों এই রোমান্টিক লাভ সৃষ্টি হয় এবং বারবার দৃষ্টি বারবার দেখার কারণে একটা প্রবল আকর্ষণ তৈরি হয়েছে এখন এই ধরনের আকর্ষণ কখনো কখনো মানুষকে বিচ্ছুত করতে পারে অন্যায়ের পথে নিতে পারে অপবিত্রতার পথে নিতে পারে আর কাজেই ইসলাম এই রোমান্টিক লাভের পবিত্রতাকে রক্ষা করার জন্য কিছু বিধিবিধান আরোপ করেছে আমরা দেখি কোরআনে করিমের কিছু বিধান সম্পর্কে সুরানুর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা ناري درودش بشيش كري بولي تن قل للمؤمنات يغضدنا من أبصارهن ويحفظنا فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ول يضربنا بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن آيات تيونك ديري شكرا الله تعالى بشيش ناري درودش بشيش كري بولي يغضدنا من أبصارهن بشيش ناري তারাও যেন চক্ষুকে নিচেই রাখে যেমনটি আগের আয়াতে ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ প্রথমে পুরুষকে এই নির্দেশ দিয়েছেন মিন মুমিন বিশ্বাসী পুরুষদেরকে আপনি বলুন তারা যেন দৃষ্টিকে নিচে রাখে এবং নিজেদের সম্মানকে যেন সংরক্ষণ করে তাহলে আল্লাহ বিশ্বাসী পুরুষকে প্রথমে এটা বলেছেন এরপরে বিশ্বাসী নারীকে আল্লাহ তালা বলছেন তারা যেন নিজেদের দৃষ্টিকে নিচে রাখে কবি রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা দেখেছি রোমান্টিক যে ওকে বারবার দেখেছে সে তিনি তাকে বারবার দেখেছেন কখনো লাল রঙের রাঙ্গা শাড়িতে দেখেছেন কখনো কালো রঙের শাড়িতে দিয়েছেন দালিম ফুলের মতো তাকে লেগেছে এই যে বিভিন্নভাবে তাকে দেখার কারণে তার প্রতি যে প্রবল আকর্ষণ সৃষ্টি হয়েছে এটা যাতে না হয় এবং এই রোমান্টিক ভালোবাসাটা যেন অপবিত্রতায় পর্যবসিত না হয় তার পথকে ইসলাম প্রথমে বন্ধ করে দিয়েছেন আল্লাহ নিজের নরকে বলেছেন তোমরা চক্ষুকে দিকে রাখো। নিজেদের রক্ষা করো। একই নির্দেশ দিয়েছেন তোমরা নিজেদের চক্ষুকে নিচে অবনত করে রাখো এবং নিজেদের সম্ভ্রমকে রক্ষা করো তারপর বলেছেন ওলা ইউবেদিনা যিনা তা হুন না তাদের সৌন্দর্যকে বিকশিত না করে যেমন গোলাপের মতো লাল রাঙ্গা শাড়িতে প্রকাশিত হওয়া ডালিম মতো খুব বিকশিত হওয়া যেটার কথা কবি রবীন্দ্রনাথ বলেছেন সেভাবে যাতে অন্য পুরুষকে তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা নিজেদেরকে বাইরে যেতে হলে আবৃত করে যেন রাখে এরপর তিনি বলেছেন ওদিনা যখন তাদের প্রেমের পরিণতি পরিপূর্ণ হবে স্বামী পেয়ে যাবে তখন তারা তাদের সৌন্দর্যকে তাদের স্বামীর কাছে শুধু প্রকাশ করবে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 मान सत्यवादीता उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूसण यह सम्पर्के प्रियनबी मुहम्मद रसुल्लाह सल्लाह आलिस्लम शिक्षा समूह की शेख हार्क आदर्श मुस्लिम जानते हमें देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथर धारावाहिक दर्शमूह প্রিয় দর্শক আমরা সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম জীবনের রং অনুষ্ঠানে আমরা রোমান্টিক লাভ সম্পর্কে আলোচনা করছিলাম জীবনের যে বিভিন্ন রং এবং বর্ণ আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন তার চমৎকার একটি রং হলো রোমান্টিক লাভ এবং রোমান্টিক লাভটি কেমন কি সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা এই বিষয়টি স্পষ্ট করতে চাই রোমান্টিক লাভটি ন্যাচারাল রোমান্টিক লাভটি প্রাকৃতিক এবং এটা সহজাত মানুষের মধ্যে স্বাভাবিকভাবে নর নারীর প্রতি আকর্ষণ অনুভব করা নারী নরের প্রতি আকর্ষণ অনুভব করা এবং এক পর্যায়ে ভালোবাসার সৃষ্টি হওয়া টান এবং প্রেমের সৃষ্টি হওয়া এটা স্বাভাবিক এই পর্যায়ে এতটুকু পর্যন্ত সেটা খুবই পবিত্র কিন্তু সেটাকে যখন আরও সম্মুখে অগ্রসর করা হবে এবং সেটা স্পর্শ শারীরিক পর্যায়ে যখন চলে যাবে তখন সেটার মধ্যে ইসলামের কোন থেকে সেটা অপবিত্র এবং সকল ধর্ম গ্রন্থ সেটাকে অপবিত্র হিসেবে আখ্যায়িত করেছে এই অপবিত্রতা পর্যায়ে যেন রোমান্টিক লাভটি যেতে না পারে সেজন্য ইসলামের বিধান সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে বারবার দেখার কারণে নানা সৌন্দর্য রূপ নর এবং নারীর বিকশিত হওয়ার কারণে একজন আরেকজনের প্রতি বিশেষভাবে আকর্ষণ অনুভব করে সেটা যাতে সৃষ্টি না হতে পারে এবং সেটা যাতে অপবিত্র পর্যায়ে যেতে না পারে এই জন্য সুরা নৌরের তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নর তার চক্ষুকে নিচের দিকে রাখতে বলেছেন নারীকেও রাখতে বলেছেন নারীকে আরও বিশেষ কিছু নির্দেশ দান করেছেন বলেছেন যে তুমি তোমার শরীরকে আবৃত করে রাখো এবং তোমার সৌন্দর্যকে প্রকাশ করো না যদি প্রকাশ করতে হয় তাহলে সেটা হলো তার স্বামী তোমার স্বামীর কাছে তুমি যত রূপ এবং রঙের সাজ করতে পারো সেটা দিয়ে তার কাছে উপস্থাপিত হও কিন্তু অন্যের কাছে নয় যাতে করে রোমান্স সেটা খারাপ পর্যায়ে যেতে না পারে শুধু স্বামীর কাছে কেন অন্যের কাছে নয় কেন তার কারণ আছে ইন্ডিয়ান একজন কবি তিনি তার এক কবিতায় লিখেছেন লাভ ইজ এ ন্যারো লেইন ইট ইজ ওনলি ফর ওয়ান যার অর্থ হল ভালোবাসার যে লেইনটা আছে রোডটা আছে সেটা হচ্ছে খুব সংকীর্ণ সেই রোডটি খুব সংকীর্ণ আমরা দেখি যে হাইওয়েতে মোটরওয়েতে অনেকগুলো লেইন থাকে তো ভালোবাসার একটা লেইন আছে ওই লেইনটি হলো খুবই সংকীর্ণ এই লেইনে দুজনের স্থান হবে না শুধু একজনের স্থান হবে আল্লাহ এই জন্যই এইটা বলেছে তোমার সৌন্দর্য দেখানো এবং সেটার মাধ্যমে রোমান্টিক লাভ তৈরি করা সৃষ্টি করা এই ভালোবাসার পটটা খুবই সংকীর্ণ একই সাথে দুই তিনজনের সাথে একই ভালোবাসাটি হতে পারে আর এই কারণেই এবং সেটার পবিত্রতা রক্ষা পায় এটা যাতে বিতর্কিত হয়ে না পড়ে অথবা এটা যাতে দ্বিখণ্ডিত হয়ে না পড়ে কারণ এই রোমান্টিক লাভের পটটি অত্যন্ত সরু অত্যন্ত সংকীর্ণ এখানে দুজন একসাথে অর্থাৎ একজন আরেকজনের সাথে যে লাভটি এখানে আরেকজন এখানে নেই এরপর আমরা আরো দেখি আল্লাহ আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি বলুন আপনার স্ত্রীদেরকে বলুন এবং আপনার মেয়েদেরকে বলুন ওয়ানিস এবং সকল বিশ্বাসী নারীদের কে বলুন নামিন যাতে করে তারা নিজেদের উপর জিলবাব আরোপ করে জিলবাব হল উপর থেকে নিজ পর্যন্ত ঢোলাঢালা পোশাক তারা জন্য তাদের উপর জেলবাব আরোপ করে সেই নির্দেশটুকু আপনি তাদেরকে দেন এতে করে তাদের সম্ভ্রমটি রক্ষা হবে এবং তাদেরকে চেনা যাবে যে তারা বিশ্বাসী নারী আর বিশ্বাসী নারী হিসেবে যখন তাদেরকে চেনা হবে তখন তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না তাদেরকে কেউ ইভ করবে না এই আপনি তাদেরকে সেভাবেই রাখেন এখানেও রোমান্টিক লাভ যে সৃষ্টি হতে পারে সেটার পথকে অপবিত্র জায়গায় যেতে না পারে এবং সেটা যেন একটা খেলার পর্যায়ে পৌঁছে না যায় উত্তেক্ত পর্যায়ে পৌঁছে না যায় সেই জন্যই ইসলামে জিলবাবকে আরোপ করার জন্য নারীদেরকে জিলবাব পরিধান করা যেটাকে আমরা বোরকা অথবা ঢোলা ঢালা পোশাক হিসেবে আখ্যায়িত করতে পারি সেই পোশাকটি পরার জন্য আল্লাহ তালা সুরা আহজাবের ফিফটি আয়াতে আমাদেরকে নির্দেশ দান করেছেন তিনি আরও বলেছেন ওয়েদম হুন্নাস আলু হুন্না ভালোবাসা কখনো এইভাবে তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ বিপদ ঘামি ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে কোন নর যখন কোন বাসায় যায় সেই বাসা আর কেউ নেই শুধু একজন নারী আছে ঘরে তার কর্তা নেই অথবা ঘরে কোনো পুরুষ নেই তখন এক ধরনের শয়তানি ওয়াস ওয়াশাতে এবং শয়তানের প্ররোচনাতে এক ধরনের টানি হতে পারে যেটা বিপদ ঘামি করতে পারে বিচ্ছুত করতে পারে পারে। জন্য আল্লাহ সেখানে আল্লাহ আলু ওয়ারা ইল হাজ তোমরা সরাসরি একজনকে আরেকজনের সামনে গিয়ে তোমরা কথা বলবে না এবং কোনো কিছু দরকার হলে সেটা চাইবে না বরং দূর থেকে দেয়ালের ওপার থেকে তোমরা তাদের সাথে কথা বলো এবং কিছু চাও এবং কথাবার্তা বলে প্রয়োজনীয় কথা বলতে গেলেও সেখানে অপবিত্রতা আসতে পারে এটা আমাদের সৃষ্টিকর্তা অন্তরকে যিনি সৃষ্টি করেছেন অন্তরের জ্ঞান যিনি রাখেন আমাদের মাইন্ডকে যিনি পড়তে পারেন তিনি সতর্ক ছিলেন এবং সতর্ক থেকে তিনি এই বিধান আরোপ করেছেন তোমরা চাও কথা বলো প্রয়োজনীয় তবে সেটা দেয়ালের ওপার থেকে পর্দার ওপার থেকে তোমরা কথা বলো সরাসরি সামনে তোমরা যেও না এবং এটাই আল্লাহ বলছেন আতহারু সবচেয়ে পবিত্র উপায় সর্বোত্তম পবিত্র পন্থা তোমাদের অন্তরের জন্য এবং মহিলাদের অন্তরের জন্য যাতে করে পারস্পরিক অন্তর থেকে অন্তরে কোনো জীবাণু না যায় অন্তর থেকে অন্তরে কোনো ময়লা ট্রান্সফার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্যই আল্লাহ তালা এই বিধানটিকে আরোপ করেছেন এবং নারীদেরকে আরও বলেছেন যে ফালা ইয়া যখন পুরুষ ঘরে নেই অন্য কোনো পুরুষ কোনো প্রয়োজনীয় কথা বলার জন্য আসছে তখন ইচ্ছে করে নরম কণ্ঠে সুরেলা কণ্ঠে মধুর কণ্ঠে তোমরা তাদের সাথে কথা বলো না কারণ যদি সুরেলা কণ্ঠে নরম করে নারীর কণ্ঠকে আল্লাহ সুন্দর করেছেন সেটাকে যদি আরো সুন্দর করে কৃত্রিম ভাবে আরো বেশি সুন্দর করে তুমি পুরুষের সাথে কথা বলো তাহলে যাদের অন্তরে কিছুটা দুর্বলতা আছে তারা সেই দুর্বলতায় আক্রান্ত হয়ে যেতে পারে দুর্বলতা বলতে এখানে অপবিত্রতায় আক্রান্ত হতে পারে এবং চিন্তা এপার ওপারে যেতে পারে যাতে চিন্তা এদিক ওদিক যেতে না পারে সেজন্য আল্লাহ বলছেন অপ্রয়োজনে তোমাদের কণ্ঠগুলোকে তোমরা বিনম্র করো না আগে থেকে সতর্ক করছে আরো বলেছেন থার্টি থ্রি উলা। মহিলারা অপ্রয়োজনে যেন ঘর থেকে বের না হয় তারা মূলত যেন ঘরে অবস্থান করে তাহলে নারীর জন্য মূল কাজ হলো তারা ঘরের অভ্যন্তরে যেন অবস্থান করে ওয়াল এত রুজিনা তুজাল জাহিলি উলা প্রথম জাহিলি যুগে নারীরা যেভাবে বের হতো প্রকাশিত হতো এবং নিজেদের সম্ভ্রম রক্ষার কোনো চেষ্টা তারা করতো না খোলামেলায় যেত সেখানে কোনো পর্দা ছিল না সেখানে কোনো শালীনতা বোধ ছিল না প্রকাশ্যে তারা যেত নর এবং নারীর ফ্রি মিক্সিং তারা করত। সেই জাহিলি যুগে নারীরা যেভাবে প্রকাশ্যে ঘর থেকে বের হয় এবং তারা তাদের শালীনতা ভোরটুকু পোশাকে আশাকে বজায় রাখে না সেভাবে মুসলমান নারীরা যেন বের না হয় বিশ্বাসী নারীদের জন্য মূলত তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে সুপ্রিয় দর্শক আমরা সুরা নূরের আয়াতগুলো এবং সুরা আল আহজাবের আয়াত দিয়ে যেই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি বা যে বিষয়টি আমাদের কাছে খুব বেশি সুস্পষ্ট হয়ে উঠলো সেটা হলো এই নর এবং নারীর যে স্বাভাবিক আকর্ষণ আছে যেমন চম্বুক এবং লোহার যে আকর্ষণ এই আকর্ষণটা এটা ন্যাচারাল এটা স্বাভাবিক তবে এটা যেন খারাপ পর্যায়ে যেতে না পারে সেই জন্য ইসলাম বাদ আরোপ করেছে ইসলাম প্রাচীর দিয়েছে আর এই প্রাচীর দেওয়ার মাধ্যমে ইসলাম চায় যে রোমান্টিক লাভের যে প্রকৃতিটা আছে স্বাভাবিকতা আছে সেজন্য অস্বাভাবিক এবং অপবিত্র জায়গায় ব্যবহার না হয় একইভাবে আমরা হাদিসে দেখি আল্লাহ নবী বলেছেন যে কোনো নারীকে তোমার দৃষ্টিতে যদি এসে যায় তখন তোমার জন্য প্রথম দৃষ্টি আন্নাজ রাতুল উলা তোমার জন্য বয়েধ অর্থাৎ হঠাৎ করে যে দৃষ্টিটি কোনো নারীর উপর তোমার পড়ে গেছে সেটার কারণে আল্লাহ তোমাকে কোনো পাপ দেবেন না সেটার কারণে কোনো অন্যায় হবে না কারণ এটা আকস্মিক এটা অনিচ্ছায় এরকম যদি হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু এর পরে যদি তুমি আবার দ্বিতীয়বার দৃষ্টি দাও অথবা প্রথম দৃষ্টিটাকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করো তখনই কিন্তু আল্লাহ তারা গুণা লিপিবদ্ধ করবে তাহলে কোনো নারীর প্রতি কোনো কারো দৃষ্টি যদি পড়ে যায় তাহলে প্রথমবার আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু এরপরে সেটাকে যদি দীর্ঘায়িত করা হয় সেটাকে আল্লাহ আল্লাহতলা ক্ষমা করবেন না সুপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনা থেকে রোমান্টিক ভালোবাসার প্রকৃতিটা বুঝতে পেরেছি এটা স্বভাবটা বুঝতে পেরেছি এটা যে মানুষ নর এবং নারীর মধ্যে স্বাভাবিক একটা বিষয় সেটাও বুঝতে পেরেছি তবে সেটা ততক্ষণ পবিত্র থাকবে যতক্ষণ অনিচ্ছাকৃতভাবে যে আকর্ষণটা অনুভব হয় ততক্ষণ সেটা পবিত্র থাকবে কিন্তু সেটাকে যদি আরও অগ্রসর করা হয় শারীরিক পর্যায়ে তখন সেটা অপবিত্র হয়ে যাবে আর শারীরিক পর্যায় পর্যন্ত যাতে গড়াতে না পারে এই জন্য আল্লাহর বিধানগুলো সুরা নূর সুরা আহজাব এবং হাদিস থেকে আমি উদ্ধৃত করেছি আমরা আজকের এই পর্বকে এখানে সমাপ্ত করব পরবর্তী পর্বে আমরা আলোচনা করতে চেষ্টা করব যে রোমান্টিক লাভ ইসলামের দৃষ্টিতে যখন কারোর মধ্যে রোমান্টিক লাভ হয়ে যায় অবিবাহিত নর এবং নারীর মধ্যে তখন সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং সেটার পরিণতিকে কিভাবে সম্পূর্ণ করা যেতে পারে সেই ইসলামের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনা আলোচনা করব আমরা আশা করব যে আগামী পর্বেও আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আজকের পর্ব এখানে আমি সমাপ্ত করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা রেখে আজকের পর্বকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ